মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد وأنه أن النبي صلى الله عليه وسلم سمع رجلا يقول لبيك عن شبرمه নবীলাম হজের মাঠে একজন মানুষকে বলতে শুনলেন লোমা পক্ষ থেকে আল্লাহ আমি হাজির আল্লাহ নবী আলিস মানুষটি বললেন আখল্লি এখানে সন্দেহ করেছেন যে তিনি ভাই বলেছিলেন ওই লোকটি না তার কোন একজন আত্মীয় কথা বলেছিলেন ভাই বা আত্মীয় পক্ষ থেকে সব্রমা আমার ভাই অথবা আমার একজন আত্মীয় তুমি যে সুব্রমার পক্ষ থেকে হজ করতেছ বদলি হজ তুমি কি তোমার নিজের নিজের হজ তুমি করবো তারপরে সুব্রমার পক্ষ থেকে তুমি বদলি হজ করবে তাহলে এ হাজ দ্বারা আমরা বুঝতে পারছি সুস্পষ্ট যে এই লোকটি নিজের হজ না করে সুব্রমা তার ভাই বা তার আত্মীয় পক্ষ থেকে বদলি হজ করতেছিলেন আল্লাহ নবী আসালাম বললেন আগে নিজের হজ করে নাও এর পরে সুব্রমার পক্ষ থেকে বদলি হজ করবে তাহলে ইহাজ দ্বারা বোঝা গেল যিনি বদলি হজ করবেন অন্যের আগে নিজের হজ করে নিতে হবে ইহাদিসটি আবু দাউদ ইবনু মাজা বর্ণা করেছেন ইবনু হেব্বান সহি বলেছেন আহমদ রাহিমলার নিকটে हालस्ती मौकूफ एनेस पक्ष हज करते नबीम सरसिता दिलें तुम हज करोम बदली हज हो जा पक्ष बदली हज करज हो त आल्लाबीम नियत मेरे छे सुमार पक्ष আল্লাহ না সেটি আমরা বুঝতে পারছি أقرب نحابس فقالع في كل آمين يا رسول الله الله النبي عليه الصلاة والسلام خدباتي چلين حج پر يودي قطبان رسول الله صلى الله عليه وسلم الله النبي عليه الصلاة والسلام خدباتي چلين حجر بشري علمشنا کرتے چلين تنين بولن إن الله قطب عليكم الحج الله رب العالمين تما دل پوپوري حج فروز کوري دیئے چن تبه کار پورتی فروز تر شرط عمرائتی مدد جانتے پیرشی ایک جن তার নাম হলো আকরা হাবেস সাহাবিদ বললেন আফি কুল্লি আসুল এই হজটা কি প্রতি বছরেই ফরজ একজন লোকের জীবনে একবার না প্রতি বছর এই হজ আদা করতে হবে আল্লাহ যদি আমি বলতাম যে হা প্রতিবার হজ বা আমি বলতাম হা তাহলে প্রতিবারই তোমাদের প্রতি হজ অজীব হয়ে যেত তাহলে এখানে আল্লাহ নবী আলাতাম কি বললেন হজ ওয়াজিব ফরোকে তিনি অজীব বললেন এই মধ্যে কোনো পার্থক্য নেই যেটাই ওয়াজিব তাই আল্লাহর নবী ফরজকে অজীব বললেন বললেন মাররা একবার জীবনে হজ করলেই হয়ে যাবে প্রতি বছরে করা পরিজনে ফামা আজাদ একবারের পরে যে গুলি হজ করবে সেগুলি নফল হজ বলে এটা পরিগণিত হবে এটাকে গণনা করা হবে ফরজ হজ একবার মাত্র রাহুজিজে বর্ণনা করেছেন পাঁচ জন অর্থাৎ চার জনে আবু দাউদ নাসাই ইবনে মাজা এবং হাম্বাল এই চারজনে বর্ণনা করেছেন ওয়াসনুফি মুসলিম হালিসা এই হালিসের মূল বক্তব্যটা হজ যে ফরজ একবার ফরজ মুসলিম শরীফে আবহাওয়া থেকে এর মূল বক্তব্য তার মাস রয়েছে সেই আল্লাহ আশুর আলমার নির্দিষ্ট মাস সেটা হলো সওওয়াল জিলকাদ এবং জিলহাজের হজের হজের মাসে হজের নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট নিয়মে হজ পালন করা যার প্রতি শর্ত পূর্ণ হয়ে যাবে জরুরি ভিত্তি তাকে হজ করার চেষ্টা করতে হবে কারণ আল্লাহ না করে হজ কারণ জানো না কার মৃত্যু আসতে পারে সমস্যা আসতে পারে অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে হয়তো একজন মানুষ ইমানদার থেকে বেমানত হয়ে যেতে পারে হজ করে আর ইমান মজবুত করা হজকে অযথা যেটা শর্ত না এমন কিছুকে শর্ত নিজের উপর আরোপ করে নিয়ে হজকে দেরি করতে করতে মেয়ে বুড়ো হয়ে যখন এক পা কবরে গেছে তখন বলে চলো মক্কায় মরে গেলেই ভালো এমনটা কিন্তু হজ করতে গিয়ে দেখা যায় তারা হজ সঠিকভাবে আদা করতে পারেন না এবার আমরা হজের দ্বিতীয় অধ্যায় শুরু করব বাবুল মাওয়িত মি কাতের বহু বছর মাওয়াত নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট জায়গা যেখানে এবাদত করা হয় এবাদতের জন্য নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট সময় বলা হয় মিকাত। মিকাতের সময় রয়েছে কিন্তু কিছু মিকাত রয়েছে। অর্থাৎ যেইখান থেকে হজ বা উমরাকারী নিজে এহরাম বাঁধবেন এই জায়গাগুলিকে বলা হয় মিকাত আল্লাহর আলামিন। তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে মক্কার চতুর্দিক যারা ভিতরে আছেন ভিতরে যার স্থান থেকে মক্কাবাসী মক্কা থেকে এহরাম বানবেন পাঁচটি মিকাত বেঁধে দিয়েছেন এই পাঁচটির ভিতরে এক দুইটি মিকাত এর মধ্যবর্তী স্থলে হয় সেইখানে গিয়ে অথবা ওই বরাবর স্থান গিয়ে তারা এহরাম বাঁধবে কারণ হজ এবং অতিক্রম করা কি ঠিক না সেজন্য কি আসবে তাকে জরিমানা দিতে হবে আর যেটা আপনার আগেই বলছিলাম যে রাসুল্লাহ সাল্লাহ এর বিষয়ে বেশিরভাগ বর্ণনা আমরা আবদুল্লাহ আব্বাস থেকে পাই কারণ তিনি এই হজটি আল্লাহর নবী আল্লাহ রাসুলামের সঙ্গে থেকে থেকে সবকিছু জেনেছেন এবং ওই অনুযায়ী আমল করেছেন আর সেটা আমাদের জন্য ব্যক্ত করেছেন যা আমাদের কেমন পর্যন্ত যারা হজ করবেন উমরা করবেন তাদের জন্য পাথেও হয়ে আমাদের সুন্দরভাবে ভাবে হারিস গ্রন্থে লিপিবুদ্ধ রয়েছে স্বর্ণ অক্ষরে আবদুল আব্বাস বলেন আল্লাহ আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন মদিনাবাসীরা এখানে এসে এ রাম বাঁধবে যেটা মদিনা থেকে প্রায় পাঁচ মাইল দূরে এটা অবস্থিত এটি এখন বীরে আলী বা আবার আলী বলে পরিষিদ্ধ এখান থেকে আল্লাহ নবী আলসালাম মদিনাবাসীকে এহরাম বাঁধার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন বলে আহ আর মানাজ আর যারা আহলি নাজারা নাজদুবাসী যারা এদের জন্য কর্নাল মানাজেল যেটা তয়েফে অবস্থিত তয়েফবাসীরা বা তয়েফের বাইরের যারা যারা তারা যখন মক্কায় প্রবেশ করবে এই রাস্তা দিয়ে তখন তারা সেখান থেকে কি করবে তারা এখান বাঁধবে আর বলে আহ ইয়ামান আর ইয়ামানবাসীদের জন্য কি করা হয়েছে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে হুন না এই মিকাত যারা এখান দিয়ে আসবে তাদের জন্যে এটি মিকাত হবে ছোট্ট একটি বিরতির পরে আবারও আমরা ফিরে আসবো আপনাদের কাছে এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে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 So, if Jesus Christ, peace be upon him, died for three days, who control the world? That neither living God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be found. Look, Dr. Jaquiret Sangye yeah. Alapkori, this evening, at 6 o'clock in the morning, you are the only one Bangladesh. <laughs> peace TV, Bangladesh. <laughs> के तेरे को थे जानती पथे आसन गे शयान क्यों ममिन निजेचन करें जार प्रथम उद्देश्य हलो तहित प्रचार कलिमार आवेदन परवर्ती अनुष्ठान पिस আসসালামু عليكم ورحمة الله ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিলতির পরে আবারো মিকাত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হজ উমরার উদ্দেশ্যে যারা মক্কায় আগমন করবেন মক্কায় প্রবেশ করবেন তাদেরকে মিকাত থেকে এহরাম বেঁধে প্রবেশ করতে হবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা এবং যারা ওই রাস্তা দিয়ে আসবে তাদের হজ এহরাম বাঁধবে এ দ্বারা আমরা বুঝতে পারতেছি যে যদি হজ উমরা ছাড়া অন্য কোন উদ্দেশ্যে ব্যবসা করার জন্যে দেখার জন্য কোনো কালসং সাক্ষাত করার জন্য চিকিৎসার জন্যে অন্য যে কোনো উদ্দেশ্যে যদি কেউ মক্কাতে যায় হজ উমরার ইচ্ছা নেই তাহলে তাকে মেকার থেকে এহরাম বাঁধা জরুরি না তবে গিয়ে যদি তার মনে জাগে কাজ তো হয়ে গেল একটা উমরা করে নি তাহলে তাকে বাইরের লোক যদি হয় তাহলে সবার কাছে তা কি করতে হবে হারামি মক্কা এর বাইরে কোনো এক স্থান থেকে এহরাম বেঁধে তারপরে তাকে উমরা করতে হবে আর মক্কার ভিতরে যদি লোকজন হয় इशाल तब हज जरा कर बेधे देवे उमरार क्षेत्र शुद्ध हराले कि এই ব্যাপারে দুই ধরনের মত পাওয়া যায় আসার প্রয়োজন নেই হাত্তাহু মাক্কা মিমাক্কা এমনকি মক্কাবাসীরা মক্কা থেকেই তারা কি করবে এহরাম বাঁধবে এই শব্দটুকু থেকে মক্কা রাসী মক্কা থেকে এর অর্থ গিয়ে এহরাম বাঁধার জন্য তার ভাই আব্দুর রহমানকে সাথে পাঠিয়েছিলেন ওই হাজি থেকে কেউ বলছেন যে তাহলে উমরা করতে হলে মক্কার লোকও যদি হয় তাহলে বাইরে যেতে হবে তবে উত্তরে বলেছেন যারা বলছেন যেতে হবে না যেহেতু আয়সার জেলা মক্কার বাইরের মানুষের মতামত রয়েছে আমাদের হাদিস পাচ্ছে হদের ক্ষেত্রে সবাই একমাত ও ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে আমরা আপনাকে সেটা বুঝিয়ে বলেছি মক্কার লোক যদি হয় যে যেখান থেকেই এহরাম উমরার বেদ অসুবিধা হবে না কিন্তু বাইরের লোকরা করতে থেকে তাহলে হারামের এরিয়ার বাইরে গিয়ে এহরামি এবং এখানে আমরা চারটি মিকাত পেয়ে গেলাম একটা জুল হলাইফা একটা কার্নুল মানাজ আর একটি হল কি তিনি কি করছেন মিকাত বেঁধে দিয়েছেন আবু দাউদ নাসাই বর্ণনা করেছেন এর মূল বক্তব্য জাবের হাজি মুসলিম শরীফে এসেছে কিন্তু সেখানে বর্ণনাকারী निर्दिष्ट कर नबी निर्दिष्ट करो इज्ताहद गषण निर्दिष्ट कर ইরাকবাসীদের আমরা বুঝতে পারলাম যে পাঁচটা মিখাত জুল হলাইফা মদিনা আর নাজবাসীদের জন্য কারুল মানাজেল আর জহফা শামবাসীদের জন্য এমানিদের জন্য হলো এলাম আর ইরাকিদের জন্য হলো যারা এটা এর তারা করবেন যারা এর উপর আসবেন তারাও করবেন আর যারা দুই মিকাতের মধ্যবর্তী তারা এই মিকাতে অথবা এই মিকাতে যেতে পারেন অথবা যে যেখানে আছেন ওই দুই মিকাতের বরাবরই বা একটি মিকাতের বরাবর দিয়ে ঘাম হয়ে যাবে এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যখন তিনি তার বিমান কোন দিক দিয়ে তিনি প্রবেশ করতেছেন মক্কার দিকে যাচ্ছেন বা জেদ্দার দিকে যাচ্ছেন যে মিকাত বরাবর হবে পাইলট বা কুরুরা বিমানের যারা দায়িত্ব আছেন তারা বলে দিবেন যে আমরা এখন বিমান বা দ্বারা জাহাজ পানি জাহাজের মাধ্যমে আমরা অমুক মিকাত অতিক্রম করতে যাচ্ছি তখন তারা রেডি হয়ে যাবেন হাজ সাহেবরা এবং তারা সেই বরাবর গেলে যখন ঘোষণা হবে তখন তারা নিয়ত করে নেবেন লব্বাইকা বলে তারা নিয়ত পড়ে নিয়ে লাভবায়িকা অমরাতান বা লব্বাইকা হাজান বা লবাইকা হাজানা অমরাতান এটার পরবর্তীতে আমাদের নিয়মে আসবে এইভাবে নিয়ত বেঁধে এরপরে বরং যখন তিনি তার মিকাত অতিক্রম করবেন তখনই তিনি নিয়োগ করে নেবেন এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে যদিও পরবর্তীতে আসবে এখানে আমরা একটা উল্লেখ করি তাই সহজের জন্যে যে এহরামের কাপড় পরা হরাম বাধা। এহরামের কাপড় আপনি বাড়ি থেকে বা এয়ারপোর্ট থেকে পরে পারেন তবে এহরাম বাধা হলো কি হজের বা অমরার নিয়ত করা তলে কাপড় পড়লেই বাধা হয় হয় নাই। না হলো হজ বা অমরাতে প্রবেশের নিয়ত করা এজন্য অনেকেই মনে করেন কাপড় পরে নিয়েছি এহরাম বেঁধে নিয়েছি না বরং এহরাম বাধা বা এহরামের কাপড় খুলে দিলেও এহরাম খুলে যায় না সেটা নিয়তের সঙ্গে সম্পর্ক কেউ যদি গোসল করার জন্যে তার উপরের কাপড়টা খুলে রাখে বা নিচের কাপড়টা চেঞ্জ করে তাহলে তার এরাম শেষ হয়ে যাবে বাধা আর সঙ্গে সঙ্গে সঙ্গে সম্পর্ক কাপড়ের নয়। তবে রামের জন্যে সাদা কাপড় পরতে হবে এ পর্যন্ত আমরা যেটা বুঝতে পারলাম যে হজ উমরার জন্যে একটা নির্দিষ্ট স্থান থেকে এহরাম বাধা এটা একটা অজীব কেউ ত্যাগ করলে তাকে দম বা তাকে রক্ত প্রবাহিত করতে হবে তাহলে এই যে না এই জন্য যদি আগে বেঁধে ফেলে সমস্যা নেই তবে পরে হয়ে গেলে তাকে দম দিতে হবে যে কথাটি আমরা আরো বিস্তারিত কোন কোন কাজে দাম লাগে কোথায় হাদি লাগে কোথায় ফিদিয়া লাগে এর বিস্তারিত আলোচনা पर आते हज आज जेम फरज हजर मसाइल हजर विधान हजर आहकाम जानाओं फरज हज फरज लेखा पढ़ा नाई जिज्ञास न प्रशिक्षण नई আর চলে আসলে একটা বই ধরে আর যা ইচ্ছা তাই হজ করে নিলেন আর খালি হজ করে হাজির হয়ে বাইতে ফিরে যাবেন এমনটা তো কখনোই আপনার জন্য সমুচীন নয় আপনি শিক্ষিত আপনি দুনিয়ার ব্যাপার বুঝেন দিনের ব্যাপারটাও বুঝার আপনাকে চেষ্টা করতে হবে এজন্যে আমরা পৃষ্টি বাংলার মাধ্যমে হজের বিষয়টা আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করতেছি হাদিসের আলোকে যাতে করে আমরা সুন্দরভাবে রাসু আসাল্লামের হজ আমরা আদা করতে পারি এবং নিষ্পাপি জানাতি সেই তো আমাদের দাওয়াত অধ্যায় হজ পর্বের তার পদ্ধতি কি হবে এই নিয়ে আমরা তৃতীয় অধ্যায়ে এবার এসে গেছি এই অধ্যায়ে আয় সার আনা থেকে প্রথম হাদিস صلى الله عليه وسلم ام حجه الوداع فمننا من اهل بالعمره ومننا من اهل بحج وعمره ومننا من اهل بحج عاش صدق رضي الله تعالى عنه قرিন জামরা সবাই মিলে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর বিদায় হজ অর্থাৎ রাসূলের একটাই হজ من اهل بالعمره আমাদের মধ্যে কে উমরার নিয়ত বার যে যেখানে থাকবেন যিনি মিনায় মিনায় যিনি মক্কা যেকোনো হোটেলে ওখান থেকে এহরাম বেঁধে মিনার দিকে যাবেন এ হল হজ যে তামাত্মা মান আহাল্লা হাজ ওয়া ওমরা আবার কেউ হজ অবস্থায় থেকে যাবেন আট তারিখে মিনা চলে যাবেন এটা হলো কেরান মানে মিলিয়ে দেওয়া হজ এক সঙ্গে আর তা মানে কি করা ফায়দা নেওয়া আনন্দ নেওয়া আপনি মক্কায় পৌঁছে উমরা শেষ করে হালাল হয়ে আলাদা করে এটা হলো একসঙ্গে সেটা হয়ে যাবে কি হজে ইফরাদ বাকি অংশ আমরা পরবর্তী পর্বে পূর্ণ করবো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 जीवन मन के उद्भासित तुदृढ़